আর তোমরা সূর্যোদয়ের সময়কে এবং সূর্যাস্তের সময়কে তোমাদের সলাতের জন্য নির্ধারিত করো না কেননা তা শয়তানের দুটি সিং এর মাঝখান দিয়ে উদিত হয় বর্ণনাকারী বলেন হিসাম রহমতুল্লাহ আলহি শয়তান বলেছেন না আশ শয়তান বলেছেন তা আমি জানি না